দৃশ্য আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাওয়া বিসমি রহিম আলহামদুলিল্লা সঈদিন মহমদ আসলীমন কসীর আল কুরআনে কেয়ামতের দৃশ্য এই আলোচনায় আজকের পর্বে ইশালা আমরা দেখার চেষ্টা করব আবাসা সেখানে আলো সুখ কেয়ামতালের কি দৃশ্য কি ছবি সেই বিষয়গুলোকে। সুরা আবাসা এটি অবতরণ বা নাজিলের ক্রম অনুসারে ২৪ তম সুরা স্মরণ করা যেতে পারে আমাদের এই আলোচনায় আমরা সামনে দিকে অগ্রসর হচ্ছি আল কুরআনে কেয়ামতের দৃশ্য এই বইটিকে সামনে রেখে যেখানে লেখক नाजिलर क्रम अनुसारे सूराग के ए सूरागुलूमित दृश्यगुलू कि पेश करा हो विषयगुलू आलोचना करहेतु एखे नाज़िल अवतरण क्रम अनुसारे धारावाहिक भावे आलोचनागुल्क के पेश करा हे कई एखने सामने एक सूज रहा विषयटी कल्पना करते चिंता करते भावे साहबा रदीआल्लाम तर कुर आयात क्रिया करती तर मनोजगते कि परिवर्तन साधित करते दृश्यगुल्वा तरफ मनोजगते एक सफर करार कर सूची लाभ कर दुनिया मानुषे जे समस्त विषय सब चे बी टानषण थे आसक्ति था मध्य अन्नतम प्रधान एक विषय हे धन सम्पत्ति धन सम्पत्ति मानुष आसक्ति अनेक बस एर परवर्ती द्वितियों सब चे बी विषय मानुष टाण आकर्षण वसक्ति अनुभव कर निजेन स्त्री सन्तानदी भाई जतिगो कि पिता मतारति निजे का लोकजन लोकजुर प्रति आसक्ति आर आक दिक्कत देखते पाई पर लोकेद आसक्ति मानुष तन सम्पत्ति कमाई करते शुरू करस्तार पिछने लेगेथ से তার সমস্ত দুনিয়ার জীবনকেই একসময় শেষ করে ফেলে এর আগের পর্বে আলোচনাতে আদিয়াতে সেই বিষয়গুলোই এসেছিল আল্লাহ সেখানে বলেছেন। নিশ্চয় মানুষের প্রবল আসক্তি এটা হচ্ছে ধন সম্পত্তির প্রতি অবশ্যই মানুষ ধন সম্পত্তির আসক্তিতে প্রবল সুরা আদিয়াতের পর নাজিল হওয়া সুরাগুলোর মধ্যে একটি সুরা হচ্ছে সুরা তাকাসুর সেই সুরাতেও আল্লাহ সুতরাহ ধন সম্পত্তির প্রতি মানুষের আসক্তিকেই আলোচনা করেছেন যদিও এই সুরাতে সরাসরি দৃশ্য বা ছবি বলতে যা বোঝায় সেই রকমের কোনো বর্ণনা আল্লা সুবাহতআ আল্লাহ বড় আকারে পেশ করেননি কিন্তু এরপরেও সেই সুরাতে কিয়ামতের কিছু বর্ণনা এবং দৃশ্য আল্লাহ সুহামতাল্লাহ পেশ করেছেন আল্লা সুহামত আল্লাহ বলেছেন আল্লাহ কুমতুর প্রাচুর্য অর্জনের প্রতিযোগিতা ধন সম্পত্তি অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে তোমাদেরকে গাফেল করে রাখে এভাবে যতক্ষণ না তোমরা কবরে दाखिल হয়ে যাও কখনোই এটা সঙ্গত নয় তোমরা শীঘ্রই জানতে পারবে আবারো বলছি কখনোই এটা সঙ্গত নয় তোমরা শীঘ্রই জানতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কल्ला লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহান্নাম থুম্মা লাতারাউন্নহা আইনাল ইয়াকিন থুম্মা লা তুসআলুনাYawma'idhin 'anil na'im আলারবুল আলামিন তিনে বলেন সাবধান তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে তোমরা কখনোই এই ধনসম্পত্তি অর্জনের বিষয়গুলো নিয়ে মহাচ্ছন্ন হয়ে যেতে না গাফিল হয়ে যেতে না অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে আবারও বলছি অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে নিজেদের স্বচক্ষে চাক্ষুষ প্রত্যয়ে এরপর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে জিজ্ঞাসাবাদ করা হবে এভাবে সুর আদিয়াত কিংবা তাকা সুর সেখানে যেভাবে ধন সম্পত্তির প্রতি মানুষের আসক্তিকে আল্লাহ সুবাহতাল্লাহ নিন্দা করেছেন এবং এর বিপরীতে আখিরাতের ভয়াবহ বাস্তবতাকে তাদের সামনে পেশ করেছেন একই রকমভাবে পর যে সুরাগুলো আল্লাহ সুবাহ নাজিল করেছিলেন যেমন সুরা আবাসা সেখানে আল্লাহ সুবাহ তালা আলোচনা করেছেন মানুষের আরেকটি আসক্তি পরিবার পরিজনের প্রতি যে আসক্তি সেই বিষয়গুলো সম্পর্কে সুরা আবাসায় আল্লাহ সুহামতাল্লাহ কি বলেছেন আসুন সেই বিষয়ের আয়াতগুলো তিলাওয়াত আমরা শুনি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 কর্ণবিদারক নাদ বা ধ্বনি এমন ভয়ঙ্কর ধ্বনি যা কিনা মানুষের কর্ণকে বিদীর্ণ করে দিচ্ছে আল্লাহ সুমতলা বলছেন এরপর যখন সেই কর্ণবিদারক ধনী কর্ণবিদারক নাদ বা শব্দটি ভেসে আসবে সেই দিন মানুষ পলায়ন করবে সেই দিন মানুষ পলায়ন করবে তার ভাই তার মা তার পিতা তার স্ত্রী এমনকি তার সন্তানদের কাছ থেকে সেই দিন প্রত্যেকেই থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত সেই দিন প্রত্যেকেই নিজের এক চিন্তায় থাকবে নিমগ্ন যা তাকে করে রাখবে ব্যতীব্যস্ত সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল সহাস্য এবং প্রফুল্ল আর কিছু মুখমণ্ডল কিছু চেহারা হবে ধুলি ধূসরিত কালিমা तर चेहरा कर रखे आच्छन्न एवं तरफर ए फिर काफेर ए पापाचारी लोकलाखने प्रथम अश एम एक शब्दे कथा अल्लाह सुबहअल्ला उल्लेख करत्यंत तो कठोर भाव काने मने क्रिया कठोर क्रियाशील एक धनी एक आवाज़ ए शब्द प्रभावें कर्ण पर्दा विदीर्ण हो जाक्रम है आवाज़ बतासर बुक तिरण कुहरे प्रवेश द्वारा कुरान श्रोता के प्रस्तुत क्या दृश्य से दृश्य से भयंकर वास्तवता एम एक वास्तवता जिन भय आतंके मानुष तरह घनी व्यक्ति पलायन करते शुरू कर दूरे सर जामक तेज চিন্তা ভাবনা করার অবকাশও সে লাভ করবে না সে ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে নিজের অবস্থা নিয়ে আল্লাহ বলে এই যে সম্পর্কগুলো মানুষের নিজের ভাই পিতামাতা মাতা কিংবা স্ত্রী সন্তানাদির সঙ্গে সম্পর্ক দুনিয়াতে আমরা মনে করে থাকি যে এই সম্পর্ক হচ্ছে সবচেয়ে অটুট অবিচ্ছেদ্য সম্পর্ক যা কিনা কখনো छिड़े जाय छिन्न हवान नये किंतु कम दिन से भयंकर विकट शब्द एम ही तीव्र प्रतिक्रियाशील है जे अविच्छेद्य सम्पर्क छिन्न विच्छिन्न हो जापूर्ण रूपे चूर्ण विचूर्ण जब यश्यर मध्यमें आल्ला सुला जो भयता सामने पेश करा मनस्तिक और मानुषर मनोजगते व्यापक प्रभाव विस्तार करयंकर चिंता भयंकर भावना और भयता मानुष्य मन के अस्थिर कर तुले অন্যান্য ভাবনা আশেপাশের সমস্ত ব্যস্ততা থেকে তাকে বিচ্ছিন্ন করে পরিপূর্ণভাবে আচ্ছন্ন করে নেয় সেই দিন কেয়ামতের দিন প্রত্যেক মানুষ থাকবে একইভাবে নিজেকে নিয়ে ব্যস্ত নিজের চিন্তায় সে থাকবে নিমগ্ন এবং এতটাই ব্যতীব্যস্ত এতটাই নিমগ্ন সে থাকবে যে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার সুযোগ চিন্তা করার সুযোগও সে পাবে না লু মহামদা বলেছেন সেদিন তাদের প্রত্যেকের এক গুরুতর অবস্থা সৃষ্টি হবে যা তাদের নিজেদেরকে সম্পূর্ণরূপে ব্যস্ত করে রাখবে এই আয়তের মধ্যে আল্লাহ সুহামতওয়ালা সরাসরি সচিত্র বর্ণনা কিংবা শব্দ উল্লেখের মাধ্যমে কোনো দৃশ্যকে বর্ণনা করেননি বড় মানুষের মনোজগতে যে চিন্তা যে ভাবনা সৃষ্টি হবে তার একটি অস্পষ্ট অদৃশ্য বর্ণনা এখানে উপস্থাপন করেছেন কিন্তু এরপরেও যা কিছু অপ্রকাশ্য বা প্রচ্ছন্ন রয়েছে সেটা যা কিছু স্পষ্ট বা দেখা যায় সেই বক্তব্যের থেকেও অনেক অনেক বেশি প্রভাবশালী এই বাক্যে উপস্থাপিত হয়েছে এখানে যে চিন্তা এবং ভাবনার ছায়া প্রকাশিত হয়েছে তা অনেক গভীর অনেক সূক্ষ্ম এমন এক দুঃখের চিত্র সেখানে উপস্থাপন করা হয়েছে যা মানুষের চিন্তা চেতনাকে আত্মস্থ করে ফেলে সংক্ষিপ্ত অথচ ব্যাপক এক প্রকাশভঙ্গি যা আল্লাহ সুহামতা এখানে উল্লেখ করেছেন সেই দিন এমন এক অবস্থা সৃষ্টি হবে যার কারণে প্রত্যেকে থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে পেরেশান। এরপর আল্লাহ সুবাহ এই সুরাতে পাশাপাশি দুইটি বিপরীত চিত্রকে আমাদের সামনে উপস্থাপন করেছেন একদিকে দেখা যাচ্ছে কিছু মানুষ তারা রয়েছে হাস্যোজ্জ্বল প্রফুল্ল সেই কেয়ামতের ভয়ঙ্কর দিনে যখন সমস্ত সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাচ্ছে সেই দিনেও কিছু মানুষ থাকবে সৌভাগ্যবান যারা তাদের ভাই পিতা মাতা এবং স্ত্রী সন্তান সঙ্গে হাস্যোজ্জ্বল এবং আনন্দচিত্ত অবস্থায় থাকবে তাদের চেহারা হবে উজ্জ্বল রৌশন এবং প্রফুল্ল এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছেন পুণ্যবান শ্রেষ্ঠ মানুষ এর পাশাপাশি এমন কিছু লোকেদের কথা আল্লাহ উল্লেখ করেছেন যাদের চেহারা হবে অন্ধকার এবং কাতরতার ছাপ সুস্পষ্টাহুলা আল্লাহলা বলছেন ওই সমস্ত লোকেরাই হচ্ছে কাফের ফাজের অবাধ্য পাপি ব্যক্তিরা কেমতের দিনে সমস্ত মানুষের এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া সম্পর্কে আরো বেশ কিছু আয়াতেও অন্যত্র আল্লাহ আলোচনা করেছেন যেমন সুরাম মিনন সেখানে আল্লাহ বলছেন যেদিন সিঙ্গায় ফুটকার দেওয়া হবে সেই দিন পরস্পরের মধ্যে কোন ধরনের আত্মীয়তার বন্ধন থাকবে না কি একজন সেই দিন কোনো বন্ধু কোনো বন্ধুর খোঁজ নিবে না খবর নিবে না যেদিন আসমান হবে গলিত ধাতুর মতো পর্বত সমূহ হবে রঙিনের মতো সেই দিন কোনো বন্ধুর খোঁজ নিবে না খবর নিবে না وَصاحِبَتِهِ وَأَخِي وَفَصلَتِهِ الَّ تُؤوِي وَمَنْ فِي الأبْضِ جَمًا ثُم م يُنجِ كَلَّ إِهَا لَظَاء نَزَّاعَةَ للشوى যদিও তারা একে অপরকে দেখতে পাবে কিন্তু কেউ কারো সম্পর্কে কোনো খোঁজ নিবে না সেই দিন অপরাধী ব্যক্তি নিজের শাস্তি থেকে মুক্তির জন্য মুক্তিপণ হিসেবে ফিদিয়া হিসেবে দিতে চাইবে তার নিজের সন্তান সন্তানাদিকে এমনকি তার স্ত্রী এবং তার ভাইকে তার সম্পূর্ণ জ্ঞাতি গোষ্ঠীকে যারা কিনা তাকে দুনিয়াতে আশ্রয় প্রদান করত এবং শুধু তাই নয় আল্লাহ তালা বলছেন যদি তাদেরকে সেই দিন সুযোগ দেওয়া হতো তাহলে তারা পৃথিবীর সমস্ত মানুষকে মুক্তিপণ হিসেবে প্রদান করে হলেও তাহার নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করত। কিন্তু আল্লাহ বলছেন কাল্লা কখনোই নয় বরং সেটা হচ্ছে ললিহান অগ্নি যার মধ্যে তাদেরকে প্রবেশ করতে হবে এবং সেই আগুন তাদের গায়ের চামড়া খুশিয়ে দিবে নজা আলিস কিংবা তাদেরকে খুশি রাখার জন্য হালাল হারামের পরোয়া করে না আল্লাহ আল্লাহ আদেশকে পর্যন্ত অমান্য করার ধৃষ্টতা প্রদর্শন করে অথচ সেই দিন যখন কেয়ামতের বাস্তবতা জাহান্নাম মানুষের সামনে উপস্থিত হবে সেই দিন মানুষ চাইবে যে যদি এই সমস্ত লোকেদেরকেও মুক্তিপন হিসেবে প্রদান করে নিজেকে সে বাঁচাতে পারত আল্লাহ সুমতলা এই বিষয়ে অন্যত্র আরও আলোচনা করে বলেছেন যারা কুফুরি করেছে কেয়ামতের দিন সেই শাস্তি থেকে মুক্তির জন্য মুক্তিপন হিসেবে দুনিয়ার যা কিছু আছে এর সঙ্গে যদি আরও অনুরূপ তাদেরকে প্রদান করা হয় সব কিছু দিয়েও তারা চাইবে সেই শাস্তি থেকে মুক্তি লাভ করার জন্য কিন্তু সেটা তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না ও আজ আবুন আলিম এবং তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি তারা সেই আগুন থেকে বের হওয়ার চেষ্টা করবে সেখান থেকে বের হতে চাইবে কিন্তু কখনোই তারা সেখান থেকে বের হতে পারবে না তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি ওলাহম আজা আবুম মকিম তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি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 অন্যত্র এই প্রসঙ্গে আলোচনা করে আল্লাহ সুত আরো বলেছেন কেয়ামতের সেই দিনে ভয়ঙ্কর সেই দিনে হাসরের ময়দানে যখন বিচার করা শুরু হবে তখন সমস্ত বন্ধুরাই একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাবে শুধুমাত্র ব্যতিক্রম তারাই যারা নেক কাজে আল্লাহ ভীরুতার কাজে তা কোয়ার কাজে একে অপরকে সহযোগিতা করে এসেছিল সেই সমস্ত মুদাকীন ব্যক্তিরা তাদের বন্ধুত্বই সেই দিনটিকে থাকবে এর বাইরে সমস্ত ব্যক্তিদের বন্ধুত্বই শত্রুতায় পরিণত হয়ে যাবে বন্ধুরা সেই দিন হয়ে যাবে একে অপরের শত্রু মুত্তাকিরা ব্যতিক্রম কুমুল এরপর আল্লা সামো বলেছেন হে আমার বান্দাগণ আজকের এই দিনে তোমাদের জন্য কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত দুশানো হবে না যারা দুনিয়াতে আমার আয়াতকে বিশ্বাস করেছিলে এবং আমার কাছে আত্মসমর্পণ করেছিলে তোমরা এবং তোমাদের পরিবারের সদস্য তোমাদের বিবিরা আনন্দ চিত্তে তোমরা জান্নাতে প্রবেশ করো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 স্বর্ণের থালা এবং পান পাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে সেখানে তাদের জন্য রয়েছে এমন সমস্ত বিষয় যা অন্তর চায় এবং যাতে মানুষের নয়ন তৃপ্ত হয় চক্ষু শীতল হয় সেখানে তারা স্থায়ী হবে এটাই হচ্ছে সেই জান্নাত তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ আমলের বদলা স্বরূপ কাজেই একদিকে আল্লাহ তালা যেখানে বিচ্ছেদের চিত্র উপস্থাপন করেছেন সমস্ত সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাওয়া উদ্বিগ্ন পেরেশান অবস্থাকে উপস্থাপন করেছেন ঠিক একইভাবে অন্যান্য স্থানে আলো সোভানতওয়ালা এমন কিছু মানুষের চেহারাকেও আমাদের সামনে উপস্থাপন করেছেন যারা সেই ভয়ভীতির দিনে থাকবেন নিরাপদ থাকবেন প্রশান্ত তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে জান্নাতে প্রবেশ করবেন তাদের জন্য কোনো ভয়ভীতি থাকবে না কোনো পেরেশানি অবস্থা থাকবে না তাদের সেই পারিবারিক সম্পর্ক ছিন্নও হবে না সেই চিত্র বর্ণনা করে আলসু মাহাতালা বলেছেন যারা তাদের রবের সন্তুষ্টি অর্জন করার জন্য সবর করেছে ধৈর্য ধারণ করেছে সালাদ কায়েম করেছে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি জীবন উপকরণ দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করেছে গোপনে কিংবা প্রকাশ্যে এবং যারা ভালোর মাধ্যমে মন্দকে দূর করেছে তাদের জন্যই তো শুভ পরিণাম সেই শুভ পরিণাম কি সেটা হচ্ছে স্থায়ী জান্নাত बहिष्कृत होते وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بِالْحَسَنَةِ السيئة أولئك لهم عقب হিনুরি তিহ ইন আল ইম কুলি বেবেন স্থায়ী জান্নাত সেখানে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা মাতা তাদের স্ত্রী কিংবা স্বামী এবং সন্তান সন্তানাদিদের মধ্যে যারা নেক আমল করেছে সৎ কাজ করেছে তারাও সেখানে প্রবেশ করবে সুহান কত চমৎকার সেই দৃশ্য আল্লাহ সুহান আতলা বলছেন সেই সময় ফেরেস্তারা প্রত্যেক জান্নাতের দরজা দিয়ে তাদের কাছে এসে উপস্থিত হবে এবং তাদেরকে অভিবাদন জানাতে থাকবে तर साल पेशर तुम साल तुम अभिवान तुम शांति सबर धर् ध धारण कर কাজেই তোমাদের এই পরিণাম কতই না চমৎকার কতই না উত্তম কতই না শুভ ফানি এমা ওকবাদ क्या आयातर माध्यमे सोरा आबासा जो अल्लाह सला उल्लेख कर सरण कर बुझे नवा उचित जदि परिवार सदस्य भलोबासी स्त्री सन्तान पिता माता किंबा भाई ज्ञाति गोष्ठी जान का होते चाहना तर प्रति जदि सत्य भलोबाशा थे तो उचित दुनियाते परस्पर के नेक क्या भलो कत्साह भलो कमे निजेद बंधन के अटुट रखा एवं जी से करते তাহলে আমাদেরকে আল্লাহ সুভাতা কিয়ামতের ময়দানে রাখবেন নিরাপদে নির্ভাবনায় এবং সেই ক্ষেত্রে আমাদের এই বন্ধনকেও রাখবেন অটুট এবং অক্ষুণ্ণ অন্যত্র সেই বিষয়কে স্মরণ করিয়ে দিয়ে আল্লা সুভাহাতালা আমাদেরকে বলছেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ভয় করো সেই দিনের কথা স্মরণ করে যে দিন কোনো পিতা কোনো সন্তানের কাজে আসতে পারবে না যে দিন কোনো পিতা পুত্রের কোনো উপকারে আসবে না এবং কোনো পুত্রও কোনো পিতার উপকারে আসতে পারবে না আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য সুতরাং এই পার্থিব জীবন দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই মহা প্রতারক শয়তান সে যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে ধোকাগ্রস্ত করতে না পারে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 আমরা আল্লাহ সুহান দোয়া করি আল্লাহ সুবাহ যেন আমাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে সামিল করেন যারা কিনা হাসের ময়দানেও থাকবে নিরাপদ নিশ্চিন্ত এবং নির্ভাবনায় এবং যারা তাদের নেক পরিবার পরিজনের সদস্যদের সঙ্গে একত্রিত অবস্থাতেই থাকবেন এবং তাদের কাছে সহাস্য চিত্তে খুশি অবস্থায় প্রফুল্ল অবস্থায় ডান হাতে আমল নিয়ে ফেরত আসবেন যার বর্ণনা অন্যতাল সুমতলা দিয়ে বলেছেন ওয়াইন ইলা ইহি মাসুরা সেই ডান হাতে আমল নামা লাভকারী ব্যক্তিরা তারা তো সেই দিন থাকবে খুশি অবস্থায় এবং তারা নিজেদের স্বজনের কাছে পরিবার পরিজনের কাছে প্রফুল্ল চিত্তে উজ্জ্বল চেহারা নিয়ে তারা ফের ও पर कल कथा तुमार कल बेरा खीओ बारे बाथा तुमार कल बेराखियो बेबा जीवन नदी खे पबा আশিবে সকাল সুখ পাখিটা যাবে তুমায় কি দুঃখ সবার পাশিল কে থাকি দূর বহু দূরে দূর বহু দূরে না বুনদের প্রতে পাকে